المكتب التعاوني للدعوة والأرشاد وتوعية الجاليات بأبها بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعبادة. السلام عليكم ورحمة الله وبركاته بريو دارشوك سرطة باية بنا ركاسي ودوري أبنا رجي جيخانتك آمدر آسكري عالو شن سنة شنسن أبنا در شكل كي جانتشان ترك شبت كي مبارك بات بريو دارشوك الله سبحانه وتعالى آمدر كي دنيا تباريه এ দুনিয়াতে আমাদেরকে ঐক্যবদ্ধ জীবন যাপনের জন্য আদেশ করেছেন তাই তো তিনি সুরাত আলী ইমরানের বিদারে বলতেছেন তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে আঁকড়ে ধরো এবং তোমরা দলাতলি ছেড়ে দাও ভেদাভেদ ছেড়ে দাও তোমরা বিভেদ ছেড়ে দাও তোমরা গ্রুপিং ছেড়ে দাও তোমরা ফেরকাবাজি এটা পরিত্যাগ করো একই সাথে আল্লাহ সুবাহান হাত তালার বাণীর পাশাপাশি নবী করিম সাল্লাসাল্লাম হাদিসের ভিতরে আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছেন এবং এটা নবী করিম সাল্লাই সাল্লামের একটি মজা তিনি আমাদেরকে আজ থেকে দেড় হাজার বছর আগেই অবহিত করেছেন যে এ উম্মাদ তেহাত্তরটি গ্রুপ বা দলে ফেরকায় তারা বিভক্ত হবে নবী করিম সাল্লাই সাল্লামের এই চূড়ান্ত সত্য বাণীর ব্যতিক্রম কখনোই হবে না আর এটাই বাস্তব এবং বাস্তবে আমরা তাই দেখতেছি আজকে একমাত্র আল্লাহর করুণা বা রহম যাদের এই ফেরকাবাজি এই গ্রুপিং এর থেকে মুক্ত রয়েছে আল্লাহ সোবাহ তাল্লা সুরাহের ভিতরে এরশাদ করেন ওলা শাহুক আল্লাহনা মুখালিফিনা ই আপনার রব যদি চাইতেন তাহলে সমস্ত মানুষকে একটি জাতিতে রূপান্তরিত করতেন তাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকতো না তারা মতভেদ মত পার্থক্য জড়াত না তারা গ্রুপিং করতো না তারা দলে দলে বিভক্ত হতো না কিন্তু আল্লাহ সবাহানা হাত তালার ফয়সালা যে তারা এরকম গ্রুপিং করবে এরকম তারা দলে দলে বিভক্ত হবে এরকম তারা মতভেদ মত পার্থক্য করবে বিভিন্ন দলে গোষ্ঠীতে তারা বিচ্ছিন্ন জীবনযাপন করবে এটাই আল্লাহর ফয়সালা তবে এই ফয়সালা সবার জন্য নয় ইমারুক আল্লাহ সুবাহ যার প্রতি করুণা করেছেন রহম করেছেন সে কেবলমাত্র এই দলাদলি এই গ্রুপিং এই যে বিভিন্ন ফেরকায় বিভক্ত হওয়া এর থেকে রক্ষা পেয়েছে বা পাবে একইভাবে আল্লাহ সুবাহান তাল্লাহ সুরা আনামের ভিতরে ण होता हल्ला सुबह अपनार उम्मेपर चढ़ाउ हो आघात कर তারা বিভিন্ন দলে বিভক্ত হবে মারামারি কাটাকাটি একে অপরের থেকে প্রতিশোধ গ্রহণ করবে এটা আল্লাহ করিম সাল্লা সাল্লাম এর থেকে মুক্তির জন্য আল্লাহ রেখা করেছিলেন কিন্তু আল্লাহ সব তালা তার এই প্রার্থনাকে কবুল করেননি নবী কারিম সাল্লা সাল্লামের ভবিষ্যৎ বাণী হচ্ছে এই হুম্মার তেয়াত্তরটি গোষ্ঠীতে বিভক্ত হবে এর মধ্যে একটি গোষ্ঠী কেবলমাত্র না জাত পাবে প্রিয় দর্শক আজকে আমরা জানব যে সেই নাজাদপ্রাপ্ত ব্যক্তিরা কারা সেই নাজাদপ্রাপ্ত উম্মার মানুষগুলো কারা প্রিয় দর্শক আউভেবনে মালিক আল্লাহ জায় রী আল্লাহ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে এমাম নাসির উদ্দিন আলবানী রহেমাহুল্লাহ দারসেলসালা সহিয়ার বিতারে হাদিসটি উল্লেখ করেছেন এক হাজার চারশো বিরানব্বই নাম্বার হাদিস হিসাবে আমার উম্মাতের মানুষগুলো তেহাত্তর দলে তেহাত্তর গোষ্ঠীতে তেহাত্তরটি ফেরকায় তারা বিভক্ত হবে যান্নার এই তেহাত্তরটি দল তেহাত্তরটি ফেরকার মধ্য থেকে একটি ফেরকাই জান্নাতে যাবে আর বাকি তারা জাহান নামে প্রবেশ করবে সাথে সাথে সেই নাজাদ প্রাপ্ত একটি যে দল একটি যে ফেরকা তারা কারা তখন নবী কালিম সাল্লা বললেন হুমুল জামাহ এরা হচ্ছে মুসলিম উম্মার জামাতবদ্ধ মানুষগুলো এরা হচ্ছে মুসলিম উম্মার আলেমগণ মুসলিম যারা খারাপ কাজে বারণ করে এরাই হচ্ছে হুম জামা এরাই হচ্ছে সেই নাজাতপ্রাপ্ত ব্যক্তিরা অন্য বর্ণনার বিতরে এসেছে নবী কাইম সাল্লাহ আল্লাহকে যখন প্রশ্ন করা হলো তখন তিনি বললেন আস আজম অর্থাৎ বিশাল একটি জনগোষ্ঠী আমার মধ্য থেকে যারা নবী কারিম সাল্লাহ মানহাজের উপরে আদর্শের উপরে তার সন্ন্যাতের উপরে জীবন জীবনযাপন করেছে তারাই হচ্ছে এই নাজাত ফেরকা। যদিও এই শব্দে এহাদিস মাঝে মহাদ্দি সিন্দের পরিভাষায় দুর্বলতা রয়েছে দ্বিতীয় আরেকটি বর্ণনার বিদারে পাওয়া যায় নবী কারিম সাল্লাই সাল্লামকে যখন শাহবাগন প্রশ্ন করলেন যে মানহিয়া ইয়া ইয়ার দা যারা একটি গোষ্ঠী একটি দল একটি বলতেছেন আমি নবী মোহাম্মদ রসুল্লাহাম যে আকিদা যে বিশ্বাস যে আমল যে মানহাজ যে তারা যে সুন্নাদের উপরে প্রতিষ্ঠিত আজকে এবং আমার সঙ্গে থাকা সাহাবিরা যে মানহাসে মাস্লাক মাজহাবের উপরে তারা প্রতিষ্ঠিত ইমানহাজ মাসলাত মাজহাবের উপরে যারা জলমান থাকবে তারাই হচ্ছে নাজাদপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত সেই মানুষগুলো এ সম্পর্কে আলেমদের বিভিন্ন মত পাওয়া যায় কেউ বলেছেন এরা হচ্ছে আহলুল আলম ওয়ালফেখ অর্থাৎ এ হাতের জ্ঞানীগণ আলেমগণ ফকিফগণ আল্লা রস্তায় জেহাদী মুজাহিদ গণ আবার কেউ বলছেন হুমুল আহ আবিল নির্মনকার এরা হচ্ছে ওই মানুষগুলো যারা এই হম্মাদের মধ্যে থেকে ভালো কাজের আদেশ করে যাচ্ছে এবং খারাপ কাজে বারণ করে যাচ্ছে আবার কেউ বলেছেন অনুসরণ করেছে তারা সব ধরনের বেদাত কুসংস্কার পরিবর্তন পরিবর্তন বাড়ানো কমানো এ ধরনের কর্ম থেকে তারা বিরত ছিল তারাই হচ্ছে এই মানুষগুলো জামায়াতবদ্ধ সেই মুক্তিপ্রাপ্ত মানুষগুলো হচ্ছে তারা যারা নবী কারাম সাল্লাহ আল্লাহি সাল্লাম কর্তৃক আনিত সত্য জিনিসকে মজবুত করে ধরেছে এবং সেই সত্যের উপরে তারা ঐক্যবদ্ধ হয়েছে আলাইহী এবং তার উপরে তারা অবিচাল থাকার চেষ্টা করেছে ওসারু আল্লাহ আলাইহালাম একই সাথে নবীম সালামের তরিকা সন্ন্যত মাজহাবের উপরে তারা চলার চেষ্টা করেছে একই সাথে তিনি বলতেছেন হুম আহ বিলার বিল কোরআনে এরা হচ্ছে হাদিস শরীফের অনুসারী হাদিসের পণ্ডিত হাদিসের উপরে আমলদার ওই সমস্ত মানুষগুলো যারা সালাফি যারা সালফেস আলী হিন্দের মানহাজ মাসলাক তাদের চিন্তা চেতনা তাদের আখলাককে গ্রহণ করে তাদের পথে সামনে পথ চলেছে এই মানুষগুলোই হচ্ছে আহ ও আল জামাত এই মানুষগুলোই হচ্ছে আল জামা এই মানুষগুলোই হচ্ছে আলফের কান নাজিয়া তেহাত্তরটি দল বা গোষ্ঠীর মধ্য হতে যারা নাজাদ পাবে এরাই হচ্ছে তারা শেখুল ইসলাম এবনী তাইমা রহেমাহুল্লা বলতেছেন তারাই হচ্ছে আহ জামাত শ্রোতা ভাই বোনেরা নবী কারিম সাল্লাম আমাদেরকে কতটা ভালোবাসতেন যে এখন থেকে দেড় হাজার বছর পূর্বেই এখনো একটি दल मध्य फेरक नाजात पा एक फेरक मुक्ति पा जामा हम आलोहबी नबी करा चिंता चेतनाश्चे क्या जो कथार जीवन जापन करापन कर मान्हज से मजहब चलो नबी करीम सल्लाम सुन्न के जरा अनुसरण करोहान तलाताब के जरा मजबूत कर आँकड़े धरबें तरह हे नजतप्रप्त से सौभाग्यवान দল আল্লাহ সোবাহ আমাদেরকে এই সৌভাগ্যবান দলের একজন হওয়ার তৌফিক দান করেন আর বাকি তার করুণায় পরিত্রাণ দান করেনা মুহাম্মদ بها كم أبصروا سبل النجاة فضجوا بالشهادة ناطقين فضجوا بالشهادة ناطقين